ফলু কমার আই তু মোবি আমি যদি মৌখিক করি তোমাদের কেবল মাথা ঝুঁকাই ইয়া রুকু করতে হয় মাটিতে কপাল থাকে ইয়া চিন্তা করতে হয় মৌখিক বলার দ্বারা ফল আদায় করতে পারবা না কেউ বেশি মাথা ঢুকাইবা কেউ কম মাথা নবীর দিকে জন্য আমি নবী কত দূর মাথা চিন্তা করি আদর্শ এ চাকরিজীবী তোমার চাকরি আদর্শ হবে নবী আদর্শ এ মুসলমান প্রত্যেকটা মানুষের জীবনের মদে ভাবে নবী আদর্শ নবীর আদর্শ কেনমান দুনিয়ার মধ্যে শান্তি বাড়া মুসলমান কেন শান্তি নাই একটাই কারণ মানুষের মধ্যে নবুল আদর্শ নাই বৃদ্ধি কেন দুনিয়ার মধ্যে যত আদর্শতে সব থেকে উত্তম আদর্শ নবী আদর্শ এটা আমার মন করা কথা নয় আমার চাপা পাদি নয় আল্লাহ পরিষ্কার বাসায় ঘোষণা করলেন মুসবা তালো কন এতে বাইর গিরিয়া পি আরে সার মোহাম্মদ অরি হয় নবী উজালা আলম হুয়া উশয় উজালা সত্য মুাম ছা অর্মার সফা হাত করে আন্মদা বটে হিন্দু হমেশা মত বটে কোভাই হমেশমর কেস বি মে কম তোমস্ত মোহাম্মদ কো না রক ভাই সব সে রায় নামী হমারা ঘোষণা করলেন এ বিশ্ববাসী মানব মন্দিরী তোমরা যদি আদর্শ মানতে চাও আমি আমরা মনিত করলাম আমার রচনের আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ এ মুসলমান কেমন অথচ দলপতির বিরুদ্ধে যদি কোনসলমান জীবন তালায় জন্মগ্রস্ত হওয়া যায় ঠিক কিনা এ মুসলমান এখানে যদি আমি কৌশলে হোক বিরুদ্ধে যদি কোন কথা বলি আমরা তো স্টেজ থেকে নামতে পারবো না কেক কিনা মুসলমান কেমন মুসলমান হইলা বলেন তো আদর্শ মান ধনকার বলেন এই মুসলমান আবার বলেন আগর সমান দমকার এটা কি অন্তরের কথা না কামড়ার মুখের কথা মিথ্যা কথা যদি হয় করতে হবে কেন ভালো বুঝিবে আগর চুল করবো এর মতো দল কল্পনা বাধা না আরেক দলের কোন মুসলমান নীবন মতদান করে দলের করার জন্য সলমান দিতে পারে না মুসলমানের উন্মাসীপা নবীদের আদর্শ মান রবদলাতে আজকে তারা জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মুসলমানের সময় বাংলাদেশ কোন পাকিস্তান কোন ইন্ডিয়ার প্রধানাধারত ছিল না সব মিলের নাম ছিল ভারত এই মহাভারত এক সময় সাধন করছে একটা দ্বন্দ্ব লাইয়া এই সময়ের জন্য মন্ত্রী আমি মহাত্মা গান্ধী তোমাদেরকে চিঠি পাঠাইলাম কেন জানো অস্থায়ী ক্ষমতা তো পরিণত করতে চাও মহাভারতের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও আমি গান্ধীজি যে কোনো একটা গ্রহণ করলে অস্থায়ী ক্ষমতা পরিণত হবে মহাভারতের জনগণের ভালোবাসা বলবা মহাভারতের জনগণের কাছে তোমরা আস্থাশীল আস্থা ভাজন হয়ে যেতে পারবা মহাত্মা গান্ধী দুইটা আদর্শের কথা কি বললেন এ মুসলমান মহাত্মা মধ্যে উপবন্ধের মধ্যে পাঠায় তোমরা দুইটা নিচে যে একটা গ্রহণ করো কাপুরের আদর্শ একজন হিন্দুদের পন্ডিত হওয়ার মুক্ত করছে যদি ভালোটা পাইতে হয় আদর্শ তারা ভালোটা পাওয়ার সম্ভাবনা এবং মুসলমানের মন যায় কারণ ওখানে আগে সকি ছিল যাওয়া আমি এর মুসমিনী হলি বাদুই মুসলিমী দুই অন্যদান একদিন রাতেও রাত্রে মন্ত্রী পক্ষে মানুষের থেকে কোনো অভিযোগ পত্র আছে কিনা এমন সময়ের জন্য মানবস্থিত সালাম দিয়া বলে আমি আমার কিছু জরুরি কথা আপনার সাথে বলা দরকার কথা বলছি না ব্যক্তিগত না সঙ্গে সঙ্গে মোমবাত্তিটা নিভা দিলে মেহমান আমি একজন মেহমান আসলাম তুমি যদি ভুল বুঝো আমার কিছু করা নাই তুমি কথা বলা ব্যক্তিগত ব্যাপারে আমি এত কঙ্কা করেছি আজকে জিনিসটি হাস রাষ্ট্রীয় ব্যবহারে কাজ করেছি টাকা করছি তুমি জানো ওই টাকা কিশোরী টাকা জনগণের আদায় করার করে যে কোষাগরে সরকারি কোষাগরে টাকা রাখা হয় সেই টাকা দিয়ে মোমবাত্তি কি এই মোমবাত্তি চালাইয়া রাষ্ট্রীয় কাজ ছাড়া কোন ব্যক্তিগত কাজ করা সম্পূর্ণ আরাম আমি আমারে খেয়ালও করতে পারিনা আমি তোমার সাথে মোমবাত্রে জ্বালাইয়া ব্যক্তিগত আলাপ করি আমাকে কেউ কিছু বলতে পারবে না কারণ ক্ষমতা আমার হাতে তারপর যদি কেউ বলতে চায় তাও পারবে না কারণ দুনিয়ার এখানে আরে কেউ নাই তবে আমাকে আল্লাহ ময়দানে ধরে দ্বিতীয় কথা আমার রাষ্ট্রের যত জনগণ আছে সকলের অভাব নষ্ট করা হবে আমি যদি আমার প্রত্যেক জনগণ থেকে আমার আমাদের নিতে হবে তুমি বলো আমার দ্বারা সেটা সম্ভব কিনা বলে না সম্ভব না তাহলে আমার কাজে তুমি আর অনুযোগ করিলে না এই মোমপাত্রি রাষ্ট্রের টাকা দিয়া কিনা এটা দিয়া ব্যক্তিগত কাজ চলে না প্রধানমন্ত্রী মন্ত্রীরা এমপি চেয়ারম্যান সমাজের শান্তি চাই শান্তি না কোনো আইন পাস করে দেওয়া হবে না পুলিশ বাহিনী সমাজের মধ্যে শান্তি পাইবে নাগণের ভালোবাসা বাস্তবায়ন করো এই চেয়ারম্যান ইউনিয়নের জনগণের ভালোবাসা তুমি পাইতে যাও ইউনিয়নের জনগণের মধ্যে হচ্ছিল আদর্শ মোতাবেক তুমি আইন পাস করে যাও মন্ত্রী সরকার দেশের জনগণের ভালোবাসা পাইতে চাও শান্তি পাইতে চাও রসুনের আদর্শ মতো দেশ পরিচালনা কর্মর কথা আল্লাহর কথা আল্লাহর কথা রসুনের আদর্শ মতন যতদিন দেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত শান্তি পাওয়া না যখন রসুনের আদর্শ বাস্তবায় যাবে বাংলার জমিনের শান্তির পতাকা করে পট এই উঠবে শান্তি না অশান্তি সরকার থেকে ইউনিয়নের পরিষদে জনগণের জন্য গরিবের জন্য এক মাসলো। চেয়ারম্যান সাহেব কৌশলে এক দু সবার মধ্যে বাদ করলে বলে দাসনবস্থা সংগঠন মুসলমান করবেন আমাদের মধ্য হতে আপনি চা দায়িত্ব পালন করবেন এক নম্বরে যে কিতাব নজর করা হবে সেই কিতাবের তেলাভ করবেন দুই নম্বরে নিজে তলা হবে না অপরূপ পুরাণের শিক্ষা দিলেন তিন নাম্বারে পুরানের মধ্যে কিতাবের মধ্যে যাতে বাস্তব নমায় মানুষকে দেখা দিলেন চার নম্বরে ব্যস্ত আল্লাহ মানুষের অপবিত্র আত্মা পবিত্র করে দিলেন পরকারে আল্লা তুই জায়গা নির্ধারণ করেছেন একটার নাম জানার আর একটার নাম জাহান নাম এই জান্নার জাহান নামে কারাগবে না পশু জানোয়ার না পশু জানোয়ারের জন্য জানাই জাহান নামনাই মুসলমান জাননাতেও যাবে মানুষ জাহান মানো যাবে মানুষ জানাতে যাবে কোন মানুষ জাহান নামে যাবে কোন মানুষ যাদের একটা দুনিয়ার মধ্যে শুদ্ধ दुनिया मध्य जब शांति जगह सब शांति जन्ना एक बार शांति मजा समाना मुसलमान जो कल्पना तो ये तरह से देवी सुंदर होते भले होते এমন মুসলমান কল্পনা চেয়ে মানুষ জান্নাত আর সুন্দর হবে বলেন তো এত মূল্যবান থেকে কিন্তু এই জিনিসের মাধ্যমে পাওয়া যায় ওই মাধ্যমটা মূল্যবান হওয়ার কথা দিন হওয়ার কথা মুসলমান আটটা শব্দের প্রয়োজনীয়তা এখান থেকেই বোঝা যায় যেহেতু আটটা শব্দের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে অতএব আটটা শব্দের প্রয়োজনীয়তাও অপরিসীম আটটা শুদ্ধ হয় যাদের আটটা সহ্য না হয় দুইটা পরিচয় আছে আমার অর্থনী হলাম মুখস্থ অর্থনী দুনিয়ার মধ্যে যাদের নয় শুদ্ধ আর নয় এদের দুইটা পরিচয় আছে এই মুসলমান এই মুসলমান এটাও আমার মন্দার কখন নয় মানুষ রুপি জানোয়ার কাল আমাদের সমাজের গরু আছে না গরুর আশা ভরসা কি আমাদের মতো আশেপাশে খেলুন গরু অনি অন্যের ফসলে তৈরি মারে আর চিন্তা ভাবনা করে না ফসল নষ্ট করে এই ফসল আমার জন্য খাওয়া আলার না আরাম চিন্তা করে না গরু আপনাদের এলাকার গরু চিন্তা করে নাকি আমাদের সমাজে বহু বুদ্ধিজীবী দেখা যায় বহু দেখা যায় বহু শিক্ষিত দেখা যায় আল্লাহ করে না যায় না যায় বাহারে না পুঙ্ না এই মুসলমান মানুষটা দেখতে যদিও মানুষের মতো জানো প্রচুর প্রচুর জন্য জানা তো জাহান্নায় তবে মানুষরূপী প্রচুর জন্ম জাহান্ন আমাদের সমাজে কুকুর আছে না নাই এই মুসলমান কুকুরের কর্মসূচি কুকুর যদি তার সামনে সবার কোনো কুকুরকে পায় আর তুলনায় তুলে যেন হয় কুকুর যেই কুকুর সবার সবার কুকুর দোল বলের উপরে হামলা টানায় কোনো কারণ লাগে না হামলা জ্বালায় কুকুর করে দূরে একটা কুকুর দেখা যায় এখানে বলছে মাপ যায় শক্তি বেশি না আমার যদি শক্তি কম একটা হলো তো আমার হবে দুর্বল আর গড়ে বলেন আমেরিকার উত্তলা মুসলমানদেরকে দুর্বল করিয়া যে হামলা তালায় মুসলমান কাশ্মীরে হামলা চলে কারণে না বিনা কারণে মুসলমান মুসলমানদের এতে দুয়া যারা ক্ষমতা হইয়া সাময়িক ক্ষমতার দোহাই সাময়িক ক্ষমতার দাপরে দেখল মুসলমানদের উপরে বিনার কারণে হামলা চালাইল ওরা মালিক হতে পারে সারা বিশ্বের ক্ষমতা করতে তবে ওরা টুক্তার চৌত চরম পশু এবারে দেখেন আমরা কি বলেন اللَّهُ <سؤال> لَا نَقْضِي ذَرَّاتِ جَهَنَّمَ مَا تَقِينُ رَمْنَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لِمَنْ دَخَلُوا مِنْهَا قُمٌ مِنْ نَارٍ يَتَجَوَّنَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعال بل هم أضلا أولئك هم الغابلون بالرسول عاد آدمين ثابته এই মুসলমান সুরাতের নাম মানুষ না হয় যদি সুরতেই খেলা মানুষকে মানবা দেই তো সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছে নবীজি বলেন সেই ইমাদুলসানি পাকান তুলে আর কি চেহারা জাহান دینی صاحب متبرنا اللہ بار اصحاب علی اللہ محمد کے نبی رحمت اللہ علیہ اس مار مسجد میں خطبہ دے وادی مادی মার্কেটে বাজার করতে নাই হাঁটছেন করে গ্রামের জবান থেকে শুনলামের চেহারা থেকে সারা দিকে ইচ্ছা করি বল তার জন্য একটু উত্তম প্রতিদান পাওয়া আমরা জানি আপনি একজন ভালো শুরু করে জঙ্গির মধ্যে ভাই আল্লাহ প্রশ্নকারী আমার আল্লাহির রুমাল তখন আমার মাথায় দেওয়া আমার অন্তর চোখ আমার চোখের সামনে বাস চার ওয়ারতে কাগজ আলাম যেই শাউরের মধ্যে আদার আদার বসে রে বসো না ওই শাউরের মধ্যে মুসলিম ময় মদিনা কাতে মানুষ জেবা বাকি শাত চবিশত জন আর হায়েসী আমরাাইতে বলে নোলাক ফ জামা লিহা হামনা কতিরাম নাই বিল আমি আমরা অধিকাংশ এবং মানুষের জন্য জাহান নাম বানিয়ে রাখলাম এ মুসলমান কিমান বেশি মানুষের জন্য জাহান না কম মানুষের জন্য কার ঘোষণা এই বেশি মানুষ যারা জাহান মানে যাবে এই মুসলমান আমি যে বললাম যারা জাহান নামে যাবে তারা মানুষ রুপী জানওয়ার আর মানুষরূপে জানুয়ারের জন্য দেখেন আল্লাহ কি বলেন বেশি মানুষের জন্য তাদের পরিচয় কি আল্লাহ এক রে দিকে পরিচয় দেওয়া বলেন এরা চতুষ্ণ জান এই নূরের নাম যার তবি আখের মধ্যে আল্লাহ কারোর এই তিনটা নিদর্শন শুনছো এই তিনটা এক নম্বরের নিদর্শন আল্লাহ বলেন লহুল কুল আল্লাহ বিহা অতার করে না চিন্তা পিঠে গবেষণা করে না এই মুসলমান কি দিয়া চিন্তা করবা কি নিয়ে চিন্তা করবা কোন বিষয়ে গবেষনা করবা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওইমান এবং চিন্তা কর আমি আল্লাহর দিকে তাকাও আমি আল্লাহর মাপের দিকে তাকাও আত্মানের দিকে তাকাও জমি দিকে তাকাও ফসলের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় আমি আল্লাহ অন্তর পাইয়া গবেষণা করতে করতে দার্শনিক বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ডাক্তার হয় এস আমি আল্লাহ পরিচয় জুনিয়র মানুষ তোমাকে নবেন পুরস্কার দিতে পারে আমি আল্লাহ জানোয়ারের চিত্র খারাপ তোমার জন্য জান না মুসলমান যে জ্ঞানের করতে পারে না যে জ্ঞানের জ্ঞান দিয়া রোজা রাখতে পারে না যে জ্ঞানের জ্ঞান দিয়া করতে পারে না অন্তরিয়া যদি গবেষণা কর অন্তরোদিয়া গবেষণা করলে আল্লাহ পরিচয় যে সময় লাগে না এই মুসলমান ইমন্দার শুধু মুসলমান নয় আপনারা অনেক সময় ঘটনা শুনে থাকেন বিভিন্ন বৈদ্যিক বড় বড় খ্রিস্টেনা করতে ভারতের মহারাজ এই মুসলমান ছিল না সম্মানের কোনাশ লক্ষ হিন্দু তার জায় হিন্দু পূজা করতে শিক্ষার কোন ছিল না ভারতের আমি কয়েকটা বাগানি একটু গবেষণা করি প্রথমে আরবি ভাষা গবেষণা শুরু হয় অন্তরে দিয়া গবেষণা শুরু করি চিন্তা করিয়া আরবি ভাষা মূল গ্রন্থ করা শিবশঙ্কর মহারাজ গলোচনা শুরু করেছে আলোচনা করতে করতে করতে করতে সময় শিবশঙ্কর মহারাজের চোখের থেকে পানি করা শুরু হয়তারি বর কামালে তু তারি বর কামাল রব্বি অঙ্কা দিলে গাল শিব শঙ্কর মহানের ঘোষণা করতে করতে চিন্তা করে থাকলো এই কোরআন তার নদীর বিন্দ সেই নদীয় সত্য এই কোরআন এর মধ্যে আল্লাহ যেই ধর্ম মনোনীত করলেন সেই ইসলাম ধর্ম সত্য ধর্ম অর্থ আমার ইসলাম প্রার দরকার আমার আল্লাহ উপরে নজরুল করে প্রাণের উপরে উন্দান আবার চিন্তা করতেছে যদি এখন ইসলাম কমি নী মুসলমান আমি ভারত ভারতবর্ষে থাকতে পারবো না সম্মান থাকবে না নানুদাস থাকবে না আমার ভারত থেকে বিস্তারিত হতে হবে চিন্তা করতে করতে ঘুমায় গেছে نبی صلی اللہ علیہ وسلم مستری سیدنا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قلت اوزائے یاد دیتے یوسف سنگوں ہمارا جا آو شانتی সম্মਾਨದಿಂದ কইলাコロナハベना চিন্তা করে সম না এ শিবশঙ্কর মহারাজের মধ্যে ঠিকা যায় শান্তি পাওয়া গেলেন শিবশঙ্কর মহারাজ গ্রন্থার মাপের মতো মান চিন্তা নিয়োগ ভারত থেকে বেকারিত হয়ে গেল এই সাক্ষরকারে আমার বাংলা গুণ আইসা শিবশঙ্কর মহারাজ বাংলার মুসলমন্ত বাংলাদেশের মুসলমান টাকা পয়সার মায়াতেই এর কোনো লাভ না টাকা পয়সার তিনটা টাকা পয়সার মায়াতেই রাতায়াত এরকম লাভ হবে না কারণ টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না টাকা পয়সা মানুষকে বাতাইয়াও রাখতে পারে না দেখি না এই মুখ্যমান টাকা পয়সা যদি মানুষকে বাতাইতে পারতো খাওয়াইতে পারতো শান্তি দিতে দেখা নয় মাত্র কয়েক বছর আগের কথা এই বাংলাদেশের এক নাম্বার নম্বর বাংলাদেশের এক নাম্বার ছিল ভবতির নাম ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহির নাম কত টাকা পয়সা দিল নিজের যন্ত্রণা আল্লাহ দেখা দিলে জরির মারা যাবে ছয় মাস আগে এতটা অসুস্থ পাওয়া গেছে হাসপাতালের বিচারের মধ্যে শুয়া পায় তরল খাবার চাইছে করোনা কলাও বিরিয়ানি গোষ্ঠাইতে পারেন প্রমাণ পাওয়া গেছে টাকা পয়সা বর্তমানে কেন বড় লোক খাইতে পারে না তোমার টাকা পয়সার তো কোনো অভাব নাই তোমার সন্তানকে দামি তুমি তোমার দিদির শরীরের মধ্যে দামি দামি গহনা করা ইচ্ছা তার মাসের মধ্যে পরিজন বলে আমরা শান্তিকে নাই বলে কিনা মুসলমান এত টাকার জিজ্ঞাসা করবেন না সব কেমন আছেন না বেশি ভালো নাই কেন ভালো নাই সেটা সন্তান কথা শুনে না দিদির কথা শুনে না সারাদিকে শান্তি পায় না চিকিৎসা করার পরেও যেতে পারে না প্রমাণ হয়ে গেছি টাকা পয়সা মানুষকে বাতা যায় রাখতে পারে না করে একজন গরুদের দিলে টাকা যেদিন কাজ করতে পারে ঘরের চুলা আগুন জল যেদিন কাজ করতে পারে না ঘরের চুলা আগুন জল না এরপরেও খবর নিলে দেখা যায় এই সত্য গরিবের কুটিরের অভাবী সংসারের মধ্যে সঙ্গে কোনো অভাব নাই কোটি টাকার মালিক দেখ অবাবো না দূর কোটি টাকার মালিক দেখাবো না শিবা তো রাধা করি তাকে নিজেকে নিজে ছোট মনে করিয়া ঘরে পানি নিচে ঘর যা রে নম্বর তারিম গে তারা শুধু খায়লো বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে দেবে রাস্তা দেখো বিশার দাগের উপরে খায় না কমা পোকা মাকে সবাই না করে শিক্ষক মহারাজ বাংলাদেশের মুসলমানরা টাকা পয়সা দিয়ে কিছু হয় না শেষ পর্যন্ত আমি কালে মাথুরে আমার নামটা ইস্তামিল হক দিয়া আমি তুমি তোমাদের মুসলমানদের কাতারে সামিল হয়ে গেল এই মুসলমান নাম গত বছর আমি ভারতের কয়েকটা প্রোগ্রামের মধ্যে যখন সফরে সরে গড়ি দেবন্দরমানের মুক্তি সাহর থেকে শিব সব ঘটনা বৈশাখ বসে সন্ধ্যা ইসলাম কবল করে আশ্রয় ভ্রমণ করেছে চিন্তা করা সম্প্রদীয় গবেষণা করে আলমার পরিচার পাওয়া যায় আল্লাহ বলে আমি জানি না জান দুই নাম্বার আপনার দুই নাম্বার তোমার আমি জানি তাদের জন্য না বিহা অতের যারা দেখে না এই চক্ষু নয় এই চক্ষুক্ষোলা থাকে না বন্ধ থাকে মানুষ যাকে চোখ খোলা রাখে সুপ্রতা বন্ধ থাকে কি দিন এটা দেখেন তারা নাম এই মুসলমান স্বপ্নের অন্তর সকলের খোলা ইসব রহনাথ একবার কথা এসে বলেন ইমামলা আমার মেয়ের বড় আশা আপনাকে একমাত্র আমার বাড়িতে খানা খাওয়াবে কথা মুসলমান মা বা যদি ভালো হয় সন্তান ভালো হয় তা যদি ভালো হয় পাঁচ ভালো হয় পীর যদি ভালো হয় মন্দির ভালো হয় মা বাবা ভালো কিনা দিদি বা সন্তানের দিকে তাকাও সন্তান যদি ভালো হয় বুঝবার মা বাবা ভালো ছাত্র যদি ভালো হয় বুঝবা ওস্তাদ ভালো মরিষ যদি ভালো হয় বুঝবার পিড় ভালো এই মুসলমান জান আমরা ভর আগে বলি না গাছ আগে বলি বলে গাছ আগে বলেন গাছ আম কথা হয় না গাছ আম মুসলমান গাছটা আগে গাছ বলি না ফল বলি এই মুসলমান আমদা গাছ কলাগা কলা গাছ আমা আপনার গাছ কমলা গাছ আমার ঠিক কিনা আছে ভালো না থাকে গাছের কোনো পরিচয় থাকে না এই মুসলমান এজন্য পিঠে ভালো দিকে টাকাও বাবাকে ভালো সন্তানের দিকে টাকাও ছাত্র কে ভালো শিক্ষককে ভালো ছাত্রের দিকে টাকাও এ মুসলমান যদি দেখো ছেলেটা সুন্দরভাবে রাতা দিয়া হারিতে যায় মুরুব দিকে আলবের সাথে কথাবার্তা বলে বুঝবা এই ছেলেটার মা বাবাও ভালো এই ছেলেটা যেখানে লেখাপড়া করে তার উৎসাদে ভালো আর যদি দেখেন মেটা অর্জুন প্রসাদ করিয়া হাজার হাজার মানুষের মধ্যে দিয়া হেলেপুরে হারিয়ে যাও এই মেয়েটা মুসলমানটা যদি মুড়িটের ডিগ্রি রাখা দেখো মুড়ির পাশ আহাতিট টিকা রাখা না সুন্নতি প্রচার করেছিল ট টানে এমন সিগারেট টানেওয়ালা মুড়ি যে মুড়ি বেলা দাঁড়িয়ে করে বুঝতে হবে যেমন সিগারেট টান্নেওয়ালা মুড়ি ধরে ফিরিয়ে বলেন বাবা তোমার নেতার আন্দোলয় না তোমার বাবা প্রখ্যান করতে পারি না আমার সময় সবকিছু ভাগ করা এসার নামাজ পড়ে আমাদের খেতে হবে বাবা হিসেবে মেয়েকে দেখতে হবে আগামীকালকে আমার রস্তার দাড়িতে আসবেন মেয়েটা খেতে পারে সুস্বাদু সুস্বাদু পিঠা বানাইয়া ইমামি রস্তা খানের সামনে সমস্ত খারাপ দিচ্ছেন খাওয়া শুরু করেছেন স্টার্ট করে দিছেন ডাইনের সময় সার্জিন খাবার সব একাই খেয়ে ভালো চিন্তা করতে চার জোনার খাবার ইসলামে কম করার উন্নত শরীরে কম করার উন্নত আবার সমালোচনা করা যাবে না আল্লাহর অলির মনে কি আছে আল্লাহ ভালো জানেন আল্লাহর অলি ভালো জানেন আমি আর বাবা দরকার থাকবে তবু একটু শান্তিতে থাকতে বাবা বলে শরীরের বিধান মুসলমান ইনাম বর্তমান তোমার তাহার বিভ কথা নামাজ না করে অলি দাবি করা যায় কথা বিশ্ব হলি দাড়ি নেই না দরবারে দৌড়ায় তিনটার দরবারে রাস্তায় তিন দুধল কি লেন্টা গোলে কি ভেতরে মাল আছে মাল কি আছে সেটা তো দেখাই যা এই মুসলমান জান বন্ধে তালুকরা হাজার হাজার মুসলমানের ইমান নষ্ট হয় আবার দেখবেন বড় ভালো পীর আছে নামের টাইটেলের কোন শেষ নাই নামের উপরে কর্তৃপক্ষ ডাক বাংলায় গিয়া দারোয়ানকে বেরিতে বলে দারোয়ান রাত্র দুইটা তিনটার সময় ফিরি বাবা আসবেন খবরদার বেয়ার তৈরি না হয় একটা বিছানা সাদা রাখবা দারোয়ান বড় খুশি এই দিন খেটমোট করতে পারি নাই আর কি যেহেতু দরজার করতেছে দারোয়ান খোলা যাবে না কারণ আগে পরিচয় হবে যদি ডাকাত হয় তাহলে রক্ষা নাই ঘরের মধ্যে পেশা ডাকবান ভিতর থেকে দারোয়ান পরিচয় তাই বাড়ি ওঠে চিন্তা করতেছে বলবো না সর্বলব নানবন্ডন লেখে মুক্তম করবে তাইতে সর্বাঙ্গ ভয় পাই মর্তা বেরি করবে সর নিজের পরিচয় দিবে আমি আন্তর্জাতিক ব্যবস্থাপ তোর ভালো পুজো লাগা অপরিচিত মন্দ দোকানে চুল পাওয়া যায় এই ডাক বাংলার বারান্দায় সুন্দর টাকা দিতে হয় বিশ্ব বের আক্রমণ হয় কি বুঝা বলো সার তার কই ছবিটা কই মজারদের সার কইল আমার স্যার কই চালা গালি না কেটে বিশ্বাস বলে সেটা বলবা গালি আমার নাম বাকিগুলো নাম ওইটা ওইটেল ধরণ দায়িত্ব বলেছি আমরা মুখ্য মানুষ দিন নামের শুরুতে না আল্লাহ নদীর খাদার দিয়া নদী খালি হইয়া খাদি সুন্দর পোসাদ নেওয়া যায় ওখানে তো একদিন মাথায় জ্বর সবাই গায়ে গড়ে মুখের বন্ধুনিয়া দিলে তো দু খবর হায় দু কি নমায় সর বগর কানে যা সুদা বাসে দুদা গাছ দু সৌ নব সিঙ্গজন বিপাল বগার নেহি দু মহতুনিয়া কাতাল বগার নেহি মেহ দুনিয়া কাতাল বগার নেহি বাজার কি যা গেতামা সানে হায় মেয়েটা চিন্তা করতেছে কোনো অলি তার মাত্র অলি হইতে পারে। বাড়ির থেকে খানিকটা দিলে যাতে আপনার কষ্ট না হয় পাঁচ বর্তমানে পবিত্র বর্তমানে পানি দরজার কিনারা যাই যায় আল্লাহ আল্লাহ মেয়েটা ঘুমা যায় তোমার মেয়ে আপনার আমার পক্ষ থেকে তুমি তার থেকে দিদা হইয়াও আমার দাঁড়াল দরকার ছিল কিন্তু আমি যাইতে পারলাম না এদিকে মেয়েটা যখন খবরের নামাজ মিমা মনে চলে যায় মেটা চিন্তা করছে দেখি তাহা যুদ্ধ করলেন কিনা দরকার পানি পানি যেভাবে রাখতে আছে আর দেখো ইমানের মেয়ের অবস্থাটি পীরে আনল করে না সাধারণ নবণামার তা যুগ করে নাই মনে বড় কষ্ট পায় হচ্ছে আবার কিছু বড় একটা স্বামী আছে ভীরে বাড়িতে আসছে কুরা মামুল বাড়িতে এসে ভীরে বাবা আমার পাতি পাড়াহোয়ায় গেল গিন আমার বাবার পাতি আমি বাজার করতে যাই এই বলদার বাজার এই ভীরে যে বাপ ও বাপের নিয়ে বাঁছে তার পত্রিকা দেখুন দেখা যায় কিনা বলুন পড়লো না ইতালি দেখো তিনটা প্রশ্নের উত্তর না দিয়া তোমার পারবি না ইনাম আজমকে খবর তো ইনাম আজম উপস্থিত মারা গেছে শুনি নাই আমি আপনাকে এতটা কেউ মহাব্বাত করতাম জানো আমার বাবার কারণে আপনাকে মহাব্বাত করতাম আমার বাবার ব্যবহার এত সুন্দর আমার বাবার আমরা আমি চিন্তা করলাম আমার বাবার আঙুল এত ভালো তার পীরের আঙুলনার জানি আরো কত সুন্দর কিন্তু আপনার আশা রাহে আমার তিনটা তত্ন দায়িত তিনটা তত্নতনার দিয়ে যাইতে পারলেন না ইমান আগুন দায়িত্ব বলেন কি প্রশ্ন করবো তাড়াতাড়ি করবো সময় কম মেয়েটা দেখে বলে না যা শরীর হচ্ছে কখন তুম না অতচ সার্জুন থাকলাম আমার বাবাও না তার যুদ্ধের জন্য হজুর পানি দিলাম অজুও করলেন না নামালো পড়লেন না ইসলাক নামালো পড়লেন না অন্যের নমুনা নামাজের পরে ওই জায়গায় পড়ছে কিছুক্ষণ করা কিছুক্ষণ জিকির করা এরপরে সূর্য যখন ইসলাক নামাজ পড়ে মসজিদ থেকে বিবে হওয়া এটা অল্যায় ক্রামের নমুনা আপনি ইসলাক নামাজো পড়লেন না কেন এটা আমরা आदाय करना सामने बन सकाम चुप खुल जाए আর তোমার যখন হয় বৈশ্বাস এই মাত্র তোমার অন্তর খুলার তিরোনায় জন্ম তুমি যখন আমি যখন দেখলাম মহামাত্ম मानुष चाय अल्लाहर का दुआ अल्ला अल्ला अल्ला अल्ला अल्ला करी अल्लाह जो दो कबुल करें अल्लाह तुम जे दुआ कबुल करो दुआ करो अल्लाह कबुल करते चाह কিন্তু শান্তি দিব না এবং বিপদ মুক্ত হয় না গরমের দশ শুরু করে রাখা হয় আমি যেন বাবা বইতে পারি বড় পীরে কালকে বলবা যা আগামী বছরের বাবা বই দোয়া করে দিব যুবক এক পরে পীরের দরবারে যায় সন্তান হয় নাই বিয়েটা ধনুক বিয়া বলে তোমার অসুবিধা কি তোমার অসুবিধা কোথায় তুমি খান কেন আচ্ছা আপনারা একটু বলেন তো যারা বলে হুজুরা বরের বাড়ি খায় সে খায় না কেন কত না ঠিক মুসলমান কি গুলা বললেন বাবা তো হইতে পারলাম না বড় তেলকে হইতে পারলেন বাবা বিয়ে তো শুকনো না মেয়েটা দায়িত্ব বললেন তাহলে তাই নামাজ কেন করলেন না তুমা মার্জন দায়িত্ব হলেন না গো তুমি কি শহর লোক নাই বলে না তাহলে তুমি জানে চান না তুমি কিভাবে বুঝলাম তার যুগ করি নাই মেয়েটা দায়িত্ব হলেন নিজের তার জন্য প্রয়োজন করেন নাই না আমি তোমার বাবার চরিত্র হয়ে গেছে আমি তার নামাজের পরে একটু ঘুমাই না তোমার বাবা খাবার বদল আছে আমি একটা সমাধান বের করেছি কেউ বলেন না বলেন না আমি এক নামাকে বাদ দিল না মা আজকে কেন বাদ দিলাম কেন এসে এক নামার রায় যায় নকলাম আমার বাড়ির থেকে দূর আমার বাড়িতে দূর চলমেডিং শিকার জন্য হাজার হাজার কোটি করে বেশি এই জন্য আজকে উত্তর দায়ের বাড়িতে বাড়ির দিকে রওনা হাজার গতি আলোচনা করে আমি চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি চরমের ঐতিহাসিক না আমাদের সুদ গুষ খায় না চোখ দেখা গেলে ভালো হয়ে যায় ভক্ত খা গেলেন হয় চরমনের যাবেন ইনশাল্লাহ দেওয়ার হয়তো আপনাদের লক্ষ্মীপুর থেকে লঞ্চ যাবে বাস যাবে সকল যে দা আওয়াজ এত বড় বিশাল ময়দান লক্ষ লক্ষ আল্লাহ জমা হয় এদের সাথে দাঁড়াইয়া এক ভক্ত এত বিশাল জামাতে নামাজ পড়া বিশাল ভাগ্যের ব্যাপার এই জমিনের তিনটে কাটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে জমিটা বরকত্তীর্ণ হওয়া যায় তখন এই জমিতে দুইশো টাকাটাও বরকতের বিশাল ঠিক কিনা সকল যেটা গেলাম এবং আমার শাহেদ মসজিদ ঈশ্বর চরণাই নয় সহ মামলা জমিনে সারা বিশ্বের জমিনে যারা সবই দিনের খেটমট করে যাচ্ছেন অক্লান্ত ভাবে শবনের জন্য দোয়া করবেন আল্লাহে ان يامين در حته اسلام در جای اللهم صل علیه و ربنا ظلمنا انک سما و لم توفی لنا وترحمنا الا لن من الناصرین ربنا آتنا في الدنيا حسنة وفي العاقلة حسنة وفي عذاب النار بزردوكي نهي عنكم الظلورات قل عمك نعفن لأي خدايا دعاء حسن مدرداني গভীর রয়েছেন রাজনীতি আলোচনা বলল অর্টি ক্ষমা করে আলোচনার পরে বক্তত্ব প্রত্যেককে দিলবেদন ভাবে আমল করার চেষ্টা পরামর্শ মেধাদী আমার সার্চ করলার প্রত্যেককে দুশের লোক আসা নদী বাবা অন্তমেন মুসলিম মুসলিম হাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের উপরে বিশেষ করে শিরবিজয় নিয়ে বাগানে কলা বাঘান রাস্তা মুস কুন বাবা অতন্ত আমি মাত্র কোনদিন ভয়লা থাকতে পারি নাই এ বাবা তুই তো সত্য প্রতাপা বিচার শীতের মাত্র আমি বিচার বারবার করি বাবা আমি মা বিশি বা তুই বড়ো ভাই তো চিন্ত বাড়িতে ঘুমাইতে পারি নাই এই বাবা তুই চাকরি করতে গিয়ে ঘুমাইছ হাবি মাতর চিন্তা বাড়িতে ঘুমাইতে পারি নাই আমি না এ বাবা অফিস থেকে বসছে রাত্রাতে যে দিদির সাথে এক বিচরায় কাটা যে সন্তানের জন্য মাথায় কাম্পায় বাড়ি আর আমি ককা আইসি তুই বলছো হাবা আমি আইসি এইবার তুমি তো অফিস এখন কারণ ঘুমাও না আমি রবি বাবা তুই বুঝবি আমি তো আমার বড় আমি নিজ হাতে সবাইকে ভাত করিয়া দিলাম আমি মায়ের কাইতে বাইতে বাবা তবু আমি খাই নাই খান্নার সন্দানা মাঠে আমি প্রশ্নের জবাব দিতে পারি না বৃষ্টি বন্ধু পারি পা একটা দর্জি ভিতর মোবাইল আবার তুমি এক এবার যদি শুনছি গেছ আমি না পারেছি কাজে মন বসে না আমি বাড়ি দিয়ে সপ্তাহ পরে আনবি তো আমি মায়ের মামসা পারি না কাজ বন্ধু কই না হঠাৎ করে না আমি চার বাড়ি দেখি বাড়ি আমি তরমি ঘটল বাবা আবার তুই তুমি চার জায়গা তিন দিন পরে তৈরি হাবি বা রাত্রি ভিতরে আসে শি রা কাজ gur <laughs> baba কি দিয় বিদা দিয়া তুই তোরা সবাই ঘুমায় আমি না ঘুমাইলি মেম্বার হয়ে যায় এই মূর্তি হাত বসানি সম্মানি ও আসতে তুই ভেতর আজকে তো সম্মান পাশে লাগা তো আজ তুমি তো সম্মান পাগুলো মাছ মিটার দিন ঘরমেলাতে কারণ তুই লাগে আত্মা রাধি আমি তুই তোর ঘরে তোর কানুন আছে কিমা আগেছে তুকে আমি কি বলো অন্যায় করলাম আমার বুঝারের চালিদিয়া কাকাতে রাখছি রে গোব এ বাবা আমি চারিত থেকে কথা থেকে আমি মার গ্রামি বা ই বাবা তুম আপনি গেল আমি মায়ের তুই মাদ্রকে বাদাই না তুই লাগে ওই তো জানো না তুই মাদ্রাসায় বাদাইয়া তুই কামাই করে আলি বাবা একটু বাড়িতে বইছে বলতে বলতাম বাড়ছি সেই বাবা তিন দিন চার দিন না তুই আমি বাবা তো গেলে তোমার করছি তোর সম্মান পাইনি বাবা আমি বাবার কামাই গুরু বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর তাদের পাবি গরাইয়া বাবা কবর হে বাবা uzum garden kon murdiya rahal kon murma ami babake din ke babas na kapuri bracket baba ya ki laun zaba la tu ma jekhane ekta barish hoye bisana la amay jonne doa koria bari fishe na তুমি আর কি মন্ত্রী বসেই চতো যোগ্যতা তোমার মা তোমার দয়া তোমার মায়া কথা বলবেগুনের পৃষ্ঠ বন্ধুরা দিনের পথ পাইলাম দিয়ে না করে মহারা যায় করবে করবি দাদু লাই তোমরা তো আলো আমি দাদু মহিলা গেল আমি রাত্রি সেখানে ওটা মাকে ডাক্তার খুবই আমি মাকে দেখতে পারবি মাঠে দেখতে পারে তুই বাবা তুই তোর শরীরটা ভালো বিশ্বাস বাবা আরে তুই সন্তান মা হাইয়া বাবা হাজা হাইয়া ওই শিশুর মাথা তুদের আর তুই সরিন দাদা দাদিন দাদা দাদি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পারা যদি কিছু মতামী হত্যা চার্জের খবরে গেল আল্লাহ প্রত্যেকের কবলে বলছি তুমি না যা প্রত্যেককে প্রত্যেকের কবল খুলছ দাদা আমরা চাচ্ছি বিপদ পারছি ইমানকে মজবুত করো ইমানকে মজবুত করো দিনের তুবুজ গান করো বেশি বেশি করার চৌ ঠিক দেওয়া যায় হাতি মুসলমান অন্ধকারী লক্ষ সালামতো করে সংসার ভর করে তোমার দুটো করলাম হ্যাগা তো লক্ষ লক্ষ তোমার পাগল দিয়ে রঞ্জাম কর্তৃপক্ষের না। খা কোনো রাই সোজুন বাগ না তুমি তোমার পাগল করার ব্যবস্থা রবীহা কবি واغفر لي وارحمني وبلغا لي وذن عشي اجمعين رحمناهم برحمتك يا ارحم الراحمين <تكلم>